সাঈদ ইবনু আস রাজ্লা তাল্লাহে বর্ণিত তিনি বলেন ইবনু উমার রদিয়াল্লাহ তাল্লাহ এর নিকট হাজ্জাজ এল আমি তখন তার নিকট ছিলাম হাজ্জাজ জিজ্ঞেস করল তিনি কেমন আছেন ইবনু উমার রদে আল্লাহ তাল্লান্ন বললেন ভালো হাজ্জা জিজ্ঞেস করলো আপনাকে কে আঘাত করেছে তিনি বললেন আমাকে সে ব্যক্তি আঘাত করেছে যে সেদিন অস্ত্র বহনের আদেশ দিয়েছে যেদিন তা বহন করা বৈধ নয় অর্থাৎ হাজ্জাজ।